গবেষণা তো নিজের গবেষণা নিজে করবো তো আমার সাথে আবার বাহাজ করব কি বাহাজ তো তার গবেষণা সে করবো আমার সাথে কয় বাহাজ করব তো বাহাসে বুঝে নাই তো যে জাহেল বাহাজ বুঝে নাই তার সাথে আমি কথাবার্তা বলে লাভ কি সে নিজে এখনো বাহাসে বুঝে নেই গবেষণা আরবি ভাষায় গবেষণা পদ্ধতি বাহাসের গবেষণা তারপর একটা এলমি মানে একটা জ্ঞান গর্ব আপনার অভিসন্দর্ব মানে একটা থিসিস এটাকে বলা হয় আল এলমি এটা একটা এলমি গবেষণা তো তো এখন করতে হলে আরেকজন দরকার নাই আচ্ছা তো মানে কি। করা ঝগড়া করতে হলে লাগে হ্যাঁ দুইজন লাগে আপনার বাসায় গেছে বা বিয়ে খালি আপনারা বসতেছে আপনি কিছু বললেন না এটা কি ঝগড়া হয়েছে আচ্ছা আপনি অনেক কিছু বলছেন বাবী কিছু বলে না এটা ঝগড়া হয়েছে দুইজনে যদি টক্কর দেন বাবী একটা কয় আপনি একটা কন আপনি একটা কন বাবা একটা কয় এটা হইলো এখন আপনি কিছু করলেন না বাবী খালি বুঝছে অনেকক্ষণ ধরে কি হবে যারা সবর তো আচ্ছা যাই হোক ঝগড়া না ঝগড়া করতে হইলে দুজন লাগে তো ইসলামে আমরা যারা সহিদার পোষণ করি তবহিদের দাওয়াত দিই সুন্দর দাওয়াত দিই আমরা ঝগড়া করলাম না আপনি শুধু আমাদেরকে এটা মোনাজারা হবে না এজন্য জন্য আমরা ওইসব মোনাজারা মোজাদালা মোনাজা এইসবের মধ্যে আমরা নাই ইমাম আবু হানিফা স্পষ্ট ভাষায় বলছেন আল মোনাজা তুফি বেদাহ আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা দিনের মধ্যে বড় একটা বেদাত দিন নিয়ে ঝগড়া করা